সপ্তদশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ স্টার থিয়েটারে ব্রীষকেতু অভিনয় দর্শনে নরেন্দ্র প্রভৃতি সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্রীষকেতু অভিনয় দর্শন করিবেন বিডন স্ট্রিটে যেখানে পরে মনমোহন থিয়েটার হয় পূর্বে সেই মঞ্চে স্টার থিয়েটার অভিনয় হইতো। থিয়েটারে আসিয়া বক্সে দক্ষিণাস্য হইয়া বসিয়াছেন মাস্টার প্রভৃতি ভক্তেরা কাছেই বসিয়াছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি নরেন্দ্র এসেছে মাস্টার আজ্ঞা হাঁ অভিনয় হইতেছে কর্ণ পদ্মাবতী করাত দুই দিকে জন ধরিয়া বৃষকেতুকে বলিদান করিলেন পদ্মাবতী কাঁদিতে কাঁদিতে মাংসরন্ধন করিলেন বৃদ্ধ ব্রাহ্মণ অতিথি আনন্দ করিতে করিতে কর্ণকে বলিতেছেন এইবার এসো আমরা একসঙ্গে বসে রান্না মাংস খাই অভিনয় কর্ণ বলিতেছেন তা আমি পারবো না পুত্রের মাংস খেতে পারবো না একজন ভক্ত সহানুভূতি ব্যঞ্জক অস্ফুট আর্তনাত করিলেন ঠাকুরও সেই সঙ্গে দুঃখ প্রকাশ করিলেন অভিনয় সমাপ্ত হইলে ঠাকুর রঙ্গমঞ্চের বিশ্রাম ঘরে গিয়া উপস্থিত হইলেন গিরিশ নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা বসিয়া আছেন श्रीरामकृष्ण घरे प्रवेश करा नरेंद्र का दाणल और ठाकुर उपवेशन करियाक्यतन बद्यर अर्थात कन्सार्ट शब्द शुना जाते श्रीरामकृष्ण भक्तर प्रति बलिलना शुने आनंद होने दक्षिणेश्वरे सानाई बाजत भाबावीष्ट একজন সাধু আমার অবস্থা দেখে বলতো এ সব ব্রহ্মজ্ঞানের লক্ষণ কনসার্ট থামিয়া গেলে শ্রীরামকৃষ্ণ আবার কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি বলিলেন এ কি তোমার থিয়েটার না তোমাদের গিরিশ আগে আমাদের শ্রীরামকৃষ্ণ আমাদের কথাটি ভালো আমার বলা ভালো নয় কেউ কেউ বলে আমি নিজেই এসেছি এসব হীনবুদ্ধি অহংকেরে লোক বলে নরেন্দ্র সবই থিয়েটার শ্রীরামকৃষ্ণ হাঁ হাঁ ঠিক তবে কোথাও বিদ্যার খেলা কোথাও অবিদ্যার খেলা নরেন্দ্র সবই বিদ্যার শ্রীরামকৃষ্ণ হাঁ হাঁ তবে ওটি ব্রহ্মজ্ঞানে হয় ভক্তি ভক্তের পক্ষে দুই আছে বিদ্যামায়া অবিদ্যামায়া শ্রীরামকৃষ্ণ তুই একটু গান গা নরেন্দ্র গান গাহিতেছেন চিদানন্দ সিন্ধুনিরে প্রেম আনন্দের লহরী মহাভাব রসলীলা কি মাধুরী মরিমি বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ কত অভিনব ভাবতরঙ্গ ডুবি উঠিছে করিছে রঙ্গ নবীন নবীন রূপ ধরি হরি হরি বলে মহাযোগে সমুদায় একাকার হইল দেশ কাল ব্যবধান ভেদাভেদ ঘুচিল আশা পুরিল রে আমার সকল স্বাদ মিটে গেল এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া বলরে মন হরি হরি নরেন্দ্র যখন গাহিতেছেন মহাযোগে সব একাকার হইল তখন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন এটি ব্রহ্ম জ্ঞানে হয় তুই যা বলছিলি সবই বিদ্যা নরেন্দ্র যখন গাহিতেছেন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া বলরে মন হরি হরি তখন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলিতেছেন ওইটি দুবার করে বল গান হইয়া গেলে আবার ভক্ত সঙ্গে কথা হইতেছে গিরিশ দেবেন্দ্রবাবু আসেন নাই তিনি অভিমান করে বলেন আমাদের ভিতরে তো ক্ষীরের পোড় নাই কলায়ের পোড় আমরা এসে কি করব শ্রীরামকৃষ্ণ বিস্মিত হইয়া বলিলেন কই আগে তো উনি ওরকম করতেন না ঠাকুর জল সেবা করিতেছেন নরেন্দ্রকেও খাইতে দিলেন যতীন দেব শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন নরেন্দ্র খাও নরেন্দ্র খাও বলছেন আমরা সালারা ভেসে এসেছি যতীনকে ঠাকুর খুব ভালোবাসেন তিনি দক্ষিণেশ্বরে গিয়া মাঝে মাঝে দর্শন করেন কখনো কখনো রাত্রেও সেখানে গিয়া থাকেন তিনি শোভাবাজারের রাজাদের বাড়ির রাধাকান্ত দেবের বাড়ির ছেলে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি সহাস্যে বলিলেন ওরে যতীন তোর কথাই বলছে ঠাকুর হাসিতে হাসিতে যতীনের থুঁতি ধরে আদর করিতে করিতে বলিলেন সেখানে যাস গিয়ে খাস অর্থাৎ দক্ষিণেশ্বরে যাস ঠাকুর আবার বিবাহ বিবাহবিভ্রাট অভিনয় শুনিবেন बक्से गसिलें झीर कथा बार्ता सुनिया हासीते लागिल खानिक्षण अन्नमनस्क हर सहित आस्ते आस्ते कथा कहते श्रीरामकृष्ण मास्टर अच्छा गिरीश घोष जावतार ता सत्य मास्टर आज्ञा ठीक कथा नवर मने लाग् क्या श्रीरामकृष्ण দেখো এখন একটি অবস্থা আসছে আগেকার অবস্থা উল্টে গেছে ধাতুর দ্রব্য ছুঁতে পারছি না মাস্টার অবাক হইয়া শুনিতেছেন শ্রীরামকৃষ্ণ এই যে নূতন অবস্থা এর একটি খুব গুচ্ছ মানে আছে ঠাকুর ধাতু স্পর্শ করিতে পারিতেছেন না অবতার বুঝি মায়ার ঐশ্বর্য কিছুই ভোগ করেন না তাই কি ঠাকুর এই সব কথা বলিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন वस्था किचु बदला देख मास्टर आज्ञा कई श्रीरामकृष्ण कार्य मास्टर एख कड़े जत लोक जानते श्रीरामकृष्ण देख आगे जा बोलतुम एख फल ठाकुर कियकाल चुप करिया थकिया हठात बोल अच्छा पोल्ट भलो ध्यन है ना क्यों এইবার ঠাকুরের দক্ষিণেশ্বর যাইবার উদ্যোগ হইতেছে ঠাকুর কোনো ভক্তের কাছে গিরিশের সম্বন্ধে বলেছিলেন রসুন বাটি হাজার ধো রসুনের গন্ধ কি একেবারে যায় গিরিশও তাই মনে মনে অভিমান করিয়াছেন যাইবার সময় গিরিশ ঠাকুরকে কিছু নিবেদন করিতেছেন গিরীশ শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন রসুনের গন্ধ কি যাবে শ্রীরামকৃষ্ণ যাবে গিরিশ তবে বললেন যাবে শ্রীরামকৃষ্ণ অত আগুন জ্বললে গন্ধ পালিয়ে যায় রসুনের বাটি পুড়িয়ে নিলে আর গন্ধ থাকে না নূতন হাড়ি হয়ে যায় যে বলে আমার হবে না তার হয় না মুক্ত অভিমানী মুক্তই হয় আর বদ্ধ অভিমানী বদ্ধই হয় যে জোর করে বলে আমি মুক্ত হয়েছি से मुक्त है जे रत दिन हमी बद्धम बद्ध हो जाए